আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ ওসলাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে শুরুতে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ বিশ টিভি বাংলার এই অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আজকে আমাদের মাঝে আরো আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষভাবে বিশিষ্ট আলিমি দিন অধ্যাপক ডক্টর আপনাকে জানাচ্ছি আহ অনুষ্ঠানে আপনার কাছে বিগত পর্বে আমরা শুনেছিলাম সাক্ষাৎকারে যে আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে সেখানে পড়ালেখা করেছেন আল্লাহ করার সুযোগ করে দিয়েছেন এবং সেখানে আপনি পণ্যতা পড়ালেখার শেষ পর্যায়ে পৌঁছেছেন একটু সেই মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ মদিনা বিশ্ববিদ্যালয়ের কথা যখন বলতে হয় তখন আমাদের এটাই জানতে হবে যে এই আইলের যে প্রথম যে বৃত্তি মদিনাতনবী সাল্লা ইসলাম করেছিলেন মসজিদুল নবী সাল্লা ইসলামে মানে তারই একটা প্রলম্বিত ধারা এটি হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয় মূলত এটি সারা পৃথিবীকে মূলত ইসলামের সহি জ্ঞান দান করার জন্য যাতে করে মুসলিম উম্মা সত্যিকার বা ইসলামের জ্ঞান লাভ করে উপকৃত হতে পারে এবং হেদায়ত্রের যে আলো বিশ্বনবী সাল্লাহ ইসলাম মদিনাতে প্রজ্বলিত করেছেন সেটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছেছে বটে কিন্তু সেটা পৌঁছতে পৌঁছতে কোথাও কিছুটা নিষ্প্রব হয়েছে কোথাও মানে তার বিকৃতি হয়েছে পরিবর্তন পরিবর্তন হয়েছে ফলে মানে এই পরিবর্তন পরিবর্তন এবং এই আলো যেখানে যেখানে বিচ্ছুতির দিকে ধাবিত হয়েছে সেক্ষেত্রে সত্যিকার ইসলামের আলোটুকু আবার যাতে করে প্রচলিত করা যায় চালু করা যায় এই জন্যে মূলত এই টার্গেটকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এর প্রতিষ্ঠাতাদের মূল বক্তব্য এটাই যে এই মায়াজহিল উচ্শেছে তারা তাকোয়া বারবার আমরা শুনতাম সেখানকার স্কলারদের যখন আমরা স্কলার টিচারদের যখন আলোচনা শুনতাম তখন তারা বলতেন যে এই প্রতিষ্ঠান মূলত তাকোয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা হয়েছে তাকোয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে সত্যি কথা তাই আসলে তাকোয়া বলতে যে অর্থে তাকুয়াকে যে বোঝায় আক্ষরিক অর্থে তা কুয়া যেটাকে বোঝায় ঠিক তা কোয়া প্রতিষ্ঠা তা কোয়াকে সম্প্রচার করার জন্য এবং তা কুয়াকে সত্যিকারভাবে মানুষের অন্তর মধ্যে বপন করার জন্যই মূলত প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়েছে যারা করেছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে উত্তম জায়গা দান করুন আমরা দেখেছি সারা পৃথিবী থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গির লোক বিভিন্ন চিন্তাধারার লোক এই প্রতিষ্ঠানে এসে তা তো অবশ্যই আল্লাহিনা আল্লাহ আমাদেরকে দিন এবং আমাদের জন্য হিদায়ত সহজ করে দিন শিক্ষা দিয়েছেন এর আগে তো আমরা জানি আল্লাহ সুহানা তালাই আমাদেরকে বলেছেন আল্লাহদিনাসীরাউতল মুস্তাহিদ এটি একেবারে কমন দোয়া যেটি নবী বগরাসুলগন করেছেন সালেহিনডা করেছেন সিদ্দিকিন্ডা করেছেন পরবর্তী যুগে সমস্ত লোকেরা করবে এবং কেমন পর্যন্ত এই দুদু আল্লাহবুল আলমিন আমাদেরকে করার জন্য শিক্ষা দিয়েছেন তাই আমি যেটা বলতেছিলাম সেটা হল এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই মূলত ইসলামের মৌলিক বিষয়গুলো যাতে করে ছাত্রদেরকে সত্যিকারভাবে জ্ঞান দেওয়া যেতে পারে সেজন্য সেভাবে প্রতিষ্ঠা হয়েছে এবং এর শিক্ষকরাই তারা দুটি জিনিস থেকে মুক্ত একটু চিত্তে বা উল্হা প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত বেশিরভাগ শিক্ষকদেরকে আমরা পেয়েছি এ কথা যদি অতিরিক্ত না হয় তাহলে এটা বলতে পারবো যে বেশিরভাগ শিক্ষক মূলত এই মানে প্রবৃত্তির অনুশীলন থেকে মুক্ত তারা কোরআন এবং সুন্নার অনুসরণকে প্রাধান্য দিতেন তাদের মধ্যে কোরআন এবং সুনার অনুসরণটাই প্রাধান্য পেত সেখানে গোড়ামে খুব কম সংখ্যক শিক্ষকের কাছে আমরা লক্ষ্য করেছি তারপরে দুই নম্বর যে বিষয়টি শিক্ষকদের কাছে লক্ষ্য করেছি সেটি হচ্ছে আল ভাহস আনীল হক হক যেটা সত্য যেটা সেটার মানে অনুসন্ধান করা আসলেই এই দুটি বিষয় যদি কোনো প্রতিষ্ঠানের মধ্যে না থাকে বিশেষ করে ইউনিভার্সিটির সংজ্ঞাই হচ্ছে এটা ইউনিভার্সিটির সংজ্ঞা হচ্ছে ইউনিভার্সিটি মূলত আইলকে এক্সপ্লোর করবে মানে নলেজকে এক্সপ্লোর করবে নলেজ সেখানে শুধুমাত্র বিতরণ করবে না মানে বই দিয়ে বই একটা টিচার নিয়ে আসবে আর দেখে দেখে বই মানে টিচার এটা পড়বেন ছাত্ররা শুনবেন শুনে চলে যাবেন এটা স্কুলে হতে পারে কলেজ লেভেলে হতে পারে মানে একেবারেই লো স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো হতে পারে কিন্তু বাট ইউনিভার্সিটির মূল কথা হচ্ছে ইউনিভার্সিটি মূলত নলেজকে এক্সপ্লোর করবে নলেজকে উদ্ঘাটন করবে আবিষ্কার করবে সত্যকে বৈশিষ্ট্য যে ইউনিভার্সিটিতে এই ধরনের পড়ালেখা হওয়া উচিত আসলে কি শুধু ইউনিভার্সিটি বরং তো এটাও বলা যেতে পারে যারা ইউনিভার্সিটি লেভেলে পৌঁছার সুযোগ পেয়েছে পড়ালেখার জন্য তাদেরও তো এই চেতনাটা থাকা এটা তো এই দুটি বিষয় একেবারেই সকলের জন্য অপরিহার্য বিষয় কারণ আমি একজন সাধারণ মানুষ হলেও আমাকে জানতে হবে যে আমার জন্য কোনটি হক আর কোনটি বাতল কারণ আমি হক এবং বাথল এই দুইয়ের মধ্যে যদি মিস করতে পার্থক্য করতে না পারি সেটা আমার জ্ঞান দিয়ে করতে হবে মানে একজন গবেষকের জ্ঞান আর একজন সাধারণ পাবলিকের জ্ঞান বা সাধারণ ব্যক্তির জ্ঞান সমান হবে না কিন্তু তারপরেও তার উপর ওয়াজিব হচ্ছে হক যেটা সত্য যেটা এবং যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য সেটাই তাকে বের করতে হবে সেটা আমাদের অনেকের মধ্যে এই বিষয়টুকু নেই পরে দেখা যায় যে আমাদের হকটা হচ্ছে কি এটা মানে আলহাকুল মাদ্রুজ মানে অনেক আগেই হক হিসেবে এটা আমরা প্রতিষ্ঠা করে নিয়েছি এখন আমরা তার অনুসরণ করার চেষ্টা করতেছি ফলে মানে ওই হাক্কুল মদরুস যেটাকে বলা হয় তাকে আমাদের যে চর্বিত চর্বনের মতো অনেকটা মানে ওই হকটা নিয়ে যদি আমরা দেখি যে নিজেদের সকল প্রচেষ্টা সেখানে প্রয়োগ করি সেটা হলো আমি এর মাধ্যমে নতুন কিছু উপায় পেতে পারবো না আর কোন সন্দেহ নেই যে নলেজকে কোনো অবস্থায় কোনো ব্যক্তি কনফাইন করবে সীমাবদ্ধ করবে সুনির্দিষ্ট কোনো পরিসরে যেমন আমি সীমাবদ্ধ করে দিলাম আমার প্রতিষ্ঠানের রূপ মধ্যে যদি সীমাবদ্ধ করে তার প্রতিষ্ঠানের মধ্যে যদি এভাবে কেউ নলেজকে কোনো একটা নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ করে দেয় তাহলে সে ব্যক্তি নলেজের ব্যাপকতা সম্পর্কে বুঝতে পারবে না এবং সহি নলেজ তার কাছে আসবে না এই জন্য মূলত মুদিনা বিশ্ববিদ্যালয় এই ওফক্ষ এই দিগন্ত এই হোরাইজন যেটা রয়েছে এটাকে মূলত আমাদের কাছে উন্মোচিত করে দিয়েছে ফলে যারা এখানে পড়ালেখা করবে যদি সত্যিকারভাবে কোরআন এবং আদিসকে সে মানে উপলব্ধি করার জন্য বলা করে কারণ এখানেও ইন্টেনশান যদি ব্যাহত হয় যেহেতু এ ক্লাসের কথা বারবারই আসবে কারণ এখ্লাস যদি কোনো ব্যক্তি ঠিক না থাকে যদি তার উদ্দেশ্য দুনিয়ার কোনো উদ্দেশ্য হয়ে যায় উদ্দেশ্য যদি আরও অন্যান্য কিছু হয় তাহলে কিন্তু সেই টার্গেটে পৌঁছতে পারবে না এই জন্য যদি তার ইন্টেনশানটুকু সহি হয় এবং এই সহি ইন্টেনশানকে যদি সে কাজে লাগিয়ে চেষ্টা করে তাহলে দেখা যাবে যে সে সত্যিকার মানে নতুন একটা দিগন্ত লাভ করতে পারবো মাতর আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ের যে সুন্দর একটা বৈশিষ্ট্যের কথা বললেন আমরা যে সমাজে রয়েছি সে সমাজে দেখা যায় আলহামদুলিল্লাহ বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসার জগতে বহু ঊর্ধ্ব পর্যন্ত হাই লেভেল পর্যন্ত মাদ্রাসা ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে কিন্তু দেখা যায় যে আমরা আমাদের সন্তানেরা যেভাবে শুরু করে তারা শেষ পর্যন্ত ওই একই নীতির উপরে থাকে কোনো তো তাদের ভিন্ন চিন্তা বা বিকাশ ঘটার সুযোগ দেখি না এই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিতে চান বা মনে করেন হ্যাঁ এটাই আমি এই দুইটা পয়েন্ট আমি এই জন্য এনেছি যে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানের যারা মানে বাহক হবেন পরিচালক হবেন টিচার হবেন তাদের এই চিন্তা আসবে যে আমরা এই এডুকেশনের মাধ্যমে আমরা চাই মানে সত্যকে উদ্ঘাটন করা এই এডুকেশনের মাধ্যমে আমরা চাই একদল লোককে এমনভাবে তৈরি করা যে যারা সত্যকে উপলব্ধি করে বুঝে সত্যকে গ্রহণ করবে যদি এই টার্গেট তাদের না থাকে তার যদি ওই টার্গেটে যায় যে না আমরা যেই সত্য পেয়েছি এমন সেই সত্যকে আমরা গ্রহণ করব। তাহলে তারা অবশ্যই মানে আপনি যেটা বলছেন সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন যাব না যে মা আলফাইনা আল্লাহ যেটা আসলে জাহেরি সমাজের লোকেরাও একই কথাই বলেছে মানে একই বক্তব্যই দিয়েছে যে আমরা আমাদের পূর্ব পুরুষদেরকে এর উপর পেয়েছি আমাদের বাপদাদারা এর উপর ছিল সুতরাং আমরা এটাকেই অনুসরণ করব। এটি একেবারে গলত কথা কারণ আমাদেরকে ওই পথ থেকে ফিরে আসার জন্যই মূলত নবী বঙ্গ রাসুলগণ দাওয়া দিয়েছেন এত্তাবের উমা মির রাইকুম রব্বিকুম তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে আমরা তো মোনাজ্জাল ওয়াহিউল মোনাজ্জাল যেই ওয়াহির মাধ্যমে ডিভাইন নলেজ আমরা লাভ করতে পেরেছি মানে এই অবতীর্ণ জ্ঞান আমরা লাভ করতে পেরেছি এই অবতীর্ণ জ্ঞান যদি লাভ করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে দুটি জিনিস পরিহার করতে হবে একটা হলো এই অন্ধত্ব এটাকে অনেকটা গোড়ামিও বলা যেতে পারে আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো নিজের প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তিকেও ছেড়ে দিতে হবে এই জন্য আল্লাহ তালা বলতে আপনি যদি তাদের প্রবৃত্তি সমূহের অনুসরণ করতেন তা আপনার কাছে জ্ঞান আসার পরে তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যেতেন আপনি হেদায়ত থেকে দূরে সরে যেতেন আর তাই বাস্তব কথা যে যদি আমরা প্রবৃত্তির অনুসারী হয়ে যাই তাহলে এই হেদায়িত থেকে দূরে সরে যাবো এই জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো তো আলহামদুলিল্লাহ যেহেতু আমরা দেশে একাধিক প্রতিষ্ঠানে পড়েছে আলহামদুলিল্লাহ এবং এই প্রতিষ্ঠানগুলোতে যারা মুদারিস আছেন যারা আলেম তারা নিজেদের যতটুকু মানে জহুদ যতটুকু প্রচেষ্টা আছে সর্বোচ্চ প্রচেষ্টা তারা ব্যয় করেন জন্য। এর কাজ করতেছে। আমরা ওদেরকে করি করি। আপনার এই কথা থেকে অবশ্যই একটা আলাদা উপলব্ধি অনুভব করবে এটা মনে করছি আমিও তবে দর্শক শ্রোতার পক্ষ থেকে আমি একটা আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি যেই মদিনা বিশ্ববিদ্যালয়ের সুন্দর বর্ণনা দিলেন একজন অভিভাবক যদি বাবা বা মা তার ছেলেকে যোগ্য আলেম করতে চায় বানাতে চায় সত্যিকারীভাবে তাহলে আমাদের বিশেষ করে মিডিল ইস্টে আরব রাষ্ট্রগুলিতে দেখি উল্লেখযোগ্য দুটো ইউনিভার্সিটি একটা হলো যেমন আল আজহার যেটা মিশরে সেটাও প্রাচীন এবং সুপ্রসিদ্ধ আরেকটা হলো মদিনায় বিশ্ববিদ্যালয় যেটা মদিনাতে সৌদি আরবে এবং আরও অন্যান্য দেশেও রয়েছে আপনি এমন একজন বাবা মাকে বা অভিভাবককে যিনি সত্যিকারীভাবে কোরআন সৈসন্নার আলোকে তার ছেলেকে একজন বিজ্ঞ আলেম এবং দায় ইলাল্লাহ বানাতে চান তাকে আপনি কি পরামর্শ দেবেন খুব সুন্দর বিষয় আসলে মানে দায় ইলাল্লাহ যদি বানাতে হয় আর যদি সত্যিকার একজন আদর্শ মুসলিম তৈরি করতে হয় তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আবার ওই মদিনাতের রসুল সাল্লা উল্লি সাল্লামে কারণ আমি বলেছি প্রথমে আমি কথা ইঙ্গিত দিয়েছি যে এই মদিনাতেই মূলত মানে একেবারেই কেমন পর্যন্ত সহি আলিম থাকবে যে মদিনার আলেমের গুরুত্ব সল্লা সাল্লাম আদেশের মধ্যে বলেছেন যে মানুষ সন্ধান করবে অনুসন্ধান করবে তালাশ করবে মদিনার আলেমের কাছে যাওয়ার জন্য তাই এজন্য যারা মনে করে যে না মদিনার আলেম ছাড়াও মানে অন্যদের বিশাল গুরুত্ব রয়েছে আমরা আলেমদের গুরুত্ব অস্বীকার করি না এবং আলেমদেরকে আমরা মর্যাদা দেবো এটা আমাদের স্বাভাবিক বিষয় ধন্যবাদ মহতরাম আমরা একটু ছোট বিরতির দিকে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এপরযে আমরা একটু ছোট বিরতির দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত হি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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटा पापुन सम्प्रचार सकाल साढ़े नशे आल्लासंतुष्ट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 জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পরে আবার আমরা আপনাদের সামনে ফিরে এসেছি মহাতারামকে আমি আপনাদের পক্ষ থেকে একটি প্রশ্ন রেখেছিলাম যে আপনার সন্তানের জন্য কোন বিশ্ববিদ্যালয় সত্যিকার আলেম হওয়ার জন্য প্রাধান্য দেব মদিনা বিশ্ববিদ্যালয় না অন্য কোনো প্রতিষ্ঠান সেই জবাবে আমি বলতেছিলাম যে আসলে মানে আমাদেরকে আবার ফিরে আসতে হবে যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্ট সত্যিকার ভাবে সুযোগ পায় অবশ্য আমরা এই কথাটা বলবো এখানে সুযোগ পাই এর জন্য আসলে এখানে পড়াটা খুব টাফ করে রেখেছে কঠিন করে রেখেছে বিশেষ করে অ্যাডমিশানটা মানে সহজ পদ্ধতি নয় এবং অ্যাডমিশনের পদ্ধতি যেহেতু স্কলারশিপের উপর নির্ভর করে ফলে আমাদের স্টুডেন্টরা বিশেষ করে বাংলাদেশের থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসে তারা স্কলারশিপ না পেলে আসতে পারে না এটা যদি কিছুটা পেয়াবল হতো মানে পেইড করার মতো ব্যবস্থা থাকতো এবং যদি নিজেরা খরচ করে পড়ার একটা সিস্টেম থাকতো তাহলে এটা আরও ভালো হতো কোনো সন্দেহ নেই সেটা হয়তো এক সময় আস্তে আস্তে হতেও পারে আল্লাহ তালের কাছে আমরা দোয়া করছি কিন্তু অনেক ভাই বোন অনেক আত্মীয়স্বজন অনেক পরিবারের অভিভাবকরা আমাদের কাছে জানতে চান যে আমাদের সন্তানকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু সেটা হয়তো স্কলারশিপের কারণে বিশেষ হয় উঠছে না আমি যেটা বলতেছিলাম সেটা হলো এখানে আসলেই মূলত তার সত্যিকার গন্তব্যে সে পৌঁছতে পারবে কারণ এখানে গন্তব্যে পৌঁছার জন্য যেই তার বিয়ে রয়েছে এই তার বিয়েটুকু এখানে আলেমদের কাছে আমরা লোক করেছি সত্যিকার তারা দিতে পারে পরিবেশ পরিবেশ এবং পরিবেশ তো কোনো এমন পরিবেশ যে পরিবেশ সত্যিকার বলা যেতে পারে যে একটি ইসলামী অনন্য পরিবেশ এটা মানে অনুভব দৃষ্টান্ত হতে পারে অন্যদের জন্য এই ধরনের একটা পরিবেশ এখানে রয়েছে পরিবেশের পাশাপাশি যেটি রয়েছে সেটা হল এখানকার শিক্ষকদের কাছে সত্যিকার সে তার বিয়ে লাভ করতে পারবে যে তার বিয়ের মাধ্যমে মূলত একজন অভিভাবক তার সন্তানের প্রতি সন্তুষ্ট হতে পারবে এবং সন্তানও সত্যিকার মানে টার্গেটে পৌঁছার জন্য দিনের সত্যিকার আলেম হওয়ার জন্য একজন দায়ী হওয়ার জন্য একজন সত্যিকার মোখলাস আবেদ হওয়ার জন্য মানে যেই সুযোগ সেই সুযোগটুকু এখানে লাভ করতে পারবে এই জন্য কাছে আমার পরামর্শ থাকবে যদি সম্ভব হয় নিজেদের সন্তানদেরকে আলেম করার জন্য দিনের দায়ী তৈরি করার জন্য তাহলে মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠানোই তাদের জন্য উত্তম কিন্তু এখানে আরও অনেক প্রতিষ্ঠান আছে আমাদের হয়তো অনেক ভাইরা বলতে পারেন যে আপনি যেহেতু মানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন সেহেতু আপনি মদিনা বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট করেছেন আমরা আলহামদুলিল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠানও পড়ালেখা করেছি পাশাপাশি ওয়ার্ল্ডের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে ইসলামিক যে সমস্ত আছে সেই ইনস্টিটিউটগুলো অধিকাংশ ইনস্টিটিউট সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে সেগুলো সবগুলোকে আমরা যেভাবে মূল্যায়ন করেছি সেটা হচ্ছে এই যে অধিকাংশ ইনস্টিটিউটেই মূলত দিনের জ্ঞান রয়েছে এবং এডুকেশান দেওয়ার জন্য ইনস্টিটিউটের কর্তৃপক্ষ সহ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে টিচার্স যারা আছেন এরা সবাই মূলত তাদের সকল প্রচেষ্টা সেখানে চালাচ্ছে, কিন্তু সেখানে একটি জিনিসের গ্যাপ রয়ে যাচ্ছে সেই গ্যাপটুকু হচ্ছে যে তার বিয়াটুকু তার বিয়ে নবিয়া রয়েছে সে তার বিয়াটুকুর গ্যাপ রয়ে গিয়েছে আর যে পয়েন্টটা আমি আলোচনার বিরতির আগে তুলেছিলাম সেটি হচ্ছে আমার গন্তব্যটা কি আমার ব্রেনের মধ্যে যে বিষয়টি সেট করে নিয়েছি সেই সেট করা আমার মানে এস্টাবলিস দৃষ্টিভঙ্গিকে মানে প্রতিষ্ঠিত করা এবং সেটাকে অনুসরণ করার জন্য হবে নাকি আমি আসলে সত্যের অনুসন্ধানই হবে যেটা হক যেটা সত্য মানে সেটা লাভ করার জন্য আমি চেষ্টা করব। অধিকাংশ প্রতিষ্ঠানে এই জিনিসটির অভাব আমরা লক্ষ্য করেছি ফলে অবশ্য কিছু কিছু প্রতিষ্ঠান বর্তমানে তাদের চিন্তাধারার চেঞ্জ করছেন পরিবর্তন করছেন তারাও মনে করছেন যে না আসলে আমাদেরকে হকের দিকে ফিরে আসতে হবে এই মানে কাদিমান কিল মানে অনেক আগেই কথা বলা হয়েছে যে আর রুজু ইলাল হাক্কে খাই রুমিনের তামাহা দেখিল যে বাতিলের মধ্যে অব্যাহত থেকে বাতিলের মধ্যে নিজেকে নিমজ্জিত রেখে মানে ধ্বংস করার চেয়ে ধ্বংসের মধ্যে ব্যথিত হওয়ার চেয়ে উত্তম হচ্ছে সত্যের দিকে ফিরে আসা যদি আমরা সত্যিকারভাবে এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে রাখি সেখানে আমাদের মধ্যে একটা উদারনীতি কাজ করবে এই উদারনীতির একটি উদাহরণ আমি দেব সেটা হচ্ছে এই যেমন আমরা যখন দেখব ফেকুল ইসলামের উপর বন্দিনা বিশ্ববিদ্যালয় বিধায়তুল মুজতাহিদ ও নেহায়ুল মুখতাসিদ এই পড়ানো তো এটা মানে মুজতাহিদের শুরু শুরু এটা বুঝতে শুরু আসলে এখানে মানে একজন তৈরি করা হয়েছে ব্যাপারটা এমন নয় কিন্তু রুশাদ তিনি যখন এই কিতাবটি লিখেছেন তার মাথার মধ্যে ছিল যে এই কিতাব যদি কোনো ব্যক্তি স্টাডি করে তাহলে সে ব্যক্তি এই স্টাডির মাধ্যমে সত্যিকার মানে একজন ইস্তেহাদের মানে উত্তীর্ণ করতে পারে এবং সেই মানে ইস্তেহাদ মধ্যে তাকে ইস্তেহেদ বানানো এই উদারতা তার মধ্যে তৈরি হোক ফলে মানে এই কিতাবের মধ্যে যখন কোনো ব্যক্তি পড়বে তখন সে দুটি জিনিস পাবে যে জিনিসটুকু মূলত সকল খেলাফের অনেক বই রয়েছে ফেকুল খেলাফের অনেক বইয়ের মধ্যে এই দুটি জিনিস নিয়ে তোর মধ্যে এই কিতাবের মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে যেটা সেটা হল আসবাবুল মধ্যে তিনি উল্লেখ করেছেন এটি ফেকুল খেলাফের অনেকগুলো বইয়ের মধ্যে নেই যদি কোনো একজন মানে দার্সুল ফেখ ফেখের মানে অধ্যয়নকারী স্টুডেন্ট যদি সে মানে একটি মাস আলার মৌলিক যেই কারণে ইখতলাফ হয়েছে মৌলিক যে সমস্ত কারণে মানে পরস্পরের মধ্যে মতবিনোদ মত পার্থক্য তৈরি হয়েছে এই কারণগুলো তার কাছে স্পষ্ট হয়ে যায় তখন তার মধ্যে কিছুটা উদারতা পাবে অবশ্যই মানে সে যদি নিরপেক্ষভাবে বুঝে তাহলে তার মধ্যে এই উদারতা পাবে যে না আমি যে গোড়ামের দিকে যাচ্ছি অথবা এক দৃষ্টিভঙ্গি পোষণ করছি এই দৃষ্টিভঙ্গি বা একদিকে ফেঁসে যাওয়া বা একদিকে চলে যাওয়া ভ্যাস্ট হওয়া এটি আসলে আমার জন্য সঠিক হচ্ছে না এতটুকু অন্তঃপক্ষের তার মধ্যে উপলব্ধি এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হলো তিনি এখানে তার জিহের বিষয়টি উল্লেখ করেছেন যে তার জিহের বিষয়টি মূলত মানে চতুর্থ পঞ্চম এবং সপ্তম শতাব্দীতে শেখুল ইসলামিতে যারা কাজ করেছেন মানে শেখুল ইসলামিক নিয়ে যারা স্টাডি করেছেন তাদের মধ্যে তার জিহ ছিল মূলত মানে আর তার জি হুফিল মাদাহিব অথবা সাবুল ফতোয়া যারা সাবুল উজু যারা তারা করতেন কিন্তু এই জিনিসটা যদি কোনো একজন স্টাডিকারী মানে নতুন স্টুডেন্ট যদি সেখানে তিনি যদি উপলব্ধি করেন তাহলে তিনি দেখবেন যে না যদি দলিলের ভিত্তিতে আমি তাদের জিহের এই দৃষ্টিভঙ্গিটাকে সত্যিকারভাবে স্টাবলিশড করতে পারি আর সেটা যদি আমার গবেষণাধর্মী হয় সেটা যদি আমার সত্যিকারভাবে মিম্যাথা বা জ্ঞানালী আমার যার কাছে যা স্পষ্ট হয়েছে দলীয় ভিত্তিতে তা হয় তাহলে আমাকে গ্রহণ করতে কোনো আপত্তি নেই সেখানে তিনি আরেকটু উদার হলেন এই উদারতাটা মূলত পাওয়া যাবে তালাশ করে মূলত মদিনা বিশ্ববিদ্যালয় আসলে এই স্টাডিগুলো আমি এই পয়েন্টটা কেন আনলাম এই জন্য আনলাম যে কোনো কোনো প্রতিষ্ঠানে যখন আমরা এই বিষয় নিয়ে তাদের করলাম আপনি বলতেছেন মুজতাহিদ করে দিলাম আপনার ছেলেকে দিলাম এটা মানে এটা কিন্তু একটা খুবই সংকীর্ণ চিন্তা মানে এটা উচিত নয় আমার ছেলে যদি মুস্তাহিদ মানে সৌভাগ্যের বিষয় মানে এই জন্য আমাদের যে সমস্ত বন্ধুরা মানে এই চিন্তা মাথার মধ্যে রেখেছেন যে না আমার ছেলে মিষ্টি হয়ে গেল তো আমার বরবাদ হয়ে গেল আপনার বরবাদ হয়নি কোনো বরবাদ হয়নি বরং আপনার সবচেয়ে কল্যাণ হয়েছে বরং আপনি হয়তো সংশোধনের একটা পথ আপনার জন্য সেখানে বেরিয়ে আসবে যেটি হকের দিকে আপনাকে আহ্বান করবে তো এই জন্য আমি বিশেষ করে অভিভাবকদের কাছে এটা বলব যে আসলেই মদিনা বিশ্ববিদ্যালয় যে মেসেজ যে রেসাল গোটা বিশ্ববাসীর কাছে দিতে চায় সেটি হচ্ছে ইসলাম যেভাবে আমাদের জন্য রেখে গেছেন এবং এটা একটা এটা একটা পরিপূর্ণ দিন ঠিক সেভাবে যদি মানে ইসলামকে আমরা সত্যিকারভাবে আয়ত্ত করার জন্য চিন্তা করি এবং সেই অনুযায়ী যদি আমাদের সন্তানদেরকে সত্যিকার এডুকেশান দিতে চাই তাহলে হয়তো মদিনা বিশ্ববিদ্যালয়ে আপনি সকল দিক থেকে এই বিষয়গুলো পাবেন সকল দিক থেকে এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদের দর্শক শ্রোতাদের মাঝে যা এরকম চিন্তা জাগে আল্লাহ রব আলমী তাদেরকেও সেই পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন এই দোয়া করছি আমরা আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই তাহলে এই পর্যায়ে যে আসলে একজন মানুষ কোনো সন্দেহ নেই পৃথিবীর বুকে হচ্ছে একমাত্র ও ব্যবস্থা। একজন মানুষ যখন চায় ইসলামের দিকে অগ্রসর হতে আরেকটু বেশি গভীরে যেতে কিন্তু তার মাঝে কিছুটা প্রতিবন্ধকতা যেন অনুভব করে কারণ তাকে বিভিন্ন দিকে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভিন্ন তরিকায় ঢাকা হয় আপনি তাহলে এই একজন ব্যক্তি যিনি চান ইসলামের আরও গভীরে যেতে কিন্তু এই সমস্যাটা অনুভব করেন তাকে আপনি কি পরামর্শ দিতে পারেন পরামর্শ আগে এখানে একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে ম্যাক আইম মানে আইলের এই পথে নিজেকে সত্যিকারভাবে একজন উদ্ভাবৈত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে যে প্রতিবন্ধক দিকগুলো আছে সেগুলো প্রথমে বের করতে হবে প্রতিবন্ধকগুলো যদি সত্যিকারভাবে আমরা জানতে পারি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আসলে আমরা কি পরামর্শ দিলে মানে কোন চিকিৎসা নিলে কোন ট্রিটমেন্ট আমাদের জন্য সত্যিকারভাবে এই উত্তরণের একটা সুযোগ বের করে দেবে এক নম্বর যে পয়েন্টটি এখানে প্রতিবন্ধকতার জন্য কাজ করে সেটা হচ্ছে আমরা প্রথমেই একটা জিনিস মানে এটি এলমুত বলা হয়ে থাকে যে আত্ম আস্তিত হওয়া মানে যা আপনার কাছে আসলো যা আপনি মানে শুনলেন মানে একজন এসে একটা খবর দিল এরকম সেটাই মেনে নিলেন আরেকজন এসে বললো যে না এ ধরনের তা সেটাও মেনে নিলেন মানে যেই কোনো বক্তব্যের মাধ্যমে কোনো ব্যক্তি যদি নিজে মতাস্তের হয় নিজে প্রভাবিত হয়ে যায় তাহলে কিন্তু সে ব্যক্তি মানে এই পথে বড় প্রতিবন্ধক হয়ে যাবে এখন একজন এসে বললো যে না তুমি মাদ্রাসায় পড়ো না আরেকজন এসে বলো তুমি স্কুলে পড়ো আরো জিনিস বলো যে না এগুলো আপনাকে অনেক আপনি খুব সুন্দরভাবে একটি বিষয় বলছিলেন কিন্তু দুঃখের বিষয় আমরা শেষ সময় পৌঁছে গেছি তাই শেষ করা সম্ভব হয়নি আবারও যদি সুযোগ হয় আপনার সাক্ষাৎ আমরা বিষয়টি চেষ্টা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অত্যন্ত মনোমুগ্ধকর একটা সাক্ষাৎকার আমরা শুনছিলাম আপনারা উপভোগ করছিলেন আবার আপনাদের সামনে আলিম সমাজকে নিয়ে আমরা উপস্থিত হবো আজকে আমরা এখানে सफलता अर्जन करार्थामी अर्थनि सोमवार बुधवार और शनिवार रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম করেছে লক্ষ লক্ষ মানুষকে তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান সমাজ